মানবতা সমাধান আসসালামুকুমত আলহামদুলিল্লাহ নবীনা মোহাম্মী ও আসহাবিহ আজমায় সমান তো শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াজ কিতাব থেকে ভাবে আমরা আলোচনা শুনে আসছি আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হল সালাম সালামের অধ্যায় এ বিষয়ে আমরা পূর্বের দরছে সুরে নূরের ২৭ নম্বর আয়াত এবং একষট্টি নম্বর আয়াত এবং এর সাথে সুরএ নেশার ছিয়াশি নম্বর আয়াত সুরায় জারিয়ার চব্বিশ নম্বর আয়াত আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি যে আয়াতগুলিতে আল্লাহতালা মানুষদেরকে নিজের বাড়িতে এবং অন্যের বাড়িতে প্রবেশ করার জন্য সালাম প্রদান করার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে হাদিস যেটি আছে সেটি হলেই ওয়ান আবদুল্লাহিনামী খাই আব্দুল্লাহবিন্লাহ একজন ব্যক্তি রসুল্লাহামকে জিজ্ঞাসা করল আইউল ইসলামী খায়রুন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি কোন কাজটি করা উত্তম তো আল্লাহ নবী বললেন তুতে তেম তাম মানুষকে খানা খাওয়ানো উত্তম কাজ ওসালাম আলহামান আরফতা ওমাল্লাম তারিফ এবং মানুষকে সালাম প্রদান করা যাকে চেনো তাকেও আর যাকে চেন না তাকেও চিনা অচেনা প্রত্যেক মুসলমানদেরকে সালাম প্রদান করা এটা একটি ইসলামের অন্যতম তিনি বললেন রসুলাম বলেছেন আদম আল্লাহ যখন সৃষ্টি করলেন তখন বললেন ইদ হামলি আলা উলাইকা না আপনি ফিরে যান ওই যে ফেরেস তারা বসে আছে তাদেরকে আপনি সালাম করে আসুন আল্লাহ তালা আদমআসালকে সৃষ্টির পর তাকে বলছে যে এই যে ফেরেস্তারা জামাতবদ্ধভাবে বসে আছে আপনি সেখানে গিয়ে সালাম করুন আপনি তাদেরকে সালাম দিন এরপরে তারা আপনার সালামের যে উত্তর দিবে সেই উত্তরটি আপনার উম্মতের জন্য সালামের উত্তর হিসাবে গণ্য হবে আপনি যে তাদেরকে সালাম দেন আর দেখুন আপনাকে তারা সালামের কি উত্তর দেয় তারা যে উত্তর দিবে সেটা আপনার উম্মতের জন্য সালামের উত্তর হিসাবে গণ্য হবে ফাকাল তো তিনি বললেন আসসালাম আলাইকুম আদম আসসালাম ফেরেস্তাকে যে বললেন আসসালাম আলাইকুম ফাখালু তখন ফেরেস্তারা বললেন السلام عليك ورحمة الله اپنا ربطي سلام حق يبون الله رحمة برشدك اپنا ربط فزادو ورحمة الله انا را اكتو بشي كورو بولن ورحمة الله شبدارو بارية بولن تو اللہ تعالى مدر کی بولن وَإِذَا حُيِّتُم بِتَحِيَّةٍ فَحَيُّ بِأَحْسَنَ مِنْهَا او رُدُّوهَا جاكوان تمدر کی كو سلام کر بي توكوان تمرا شه سلامير اوتر هوبهو شتا دیدو وطبا ترچ কেউ যদি বোলে আসসালামাইকুম আপনি বলেনকুম আসসালাম ওরমতাল কেউ যদি আসসালামাইকুম বরহমতুলি ওবরকাত আর কেউ যদি পুরা বলে আসসালামাইকুম মরমতারকাতকালামরমত বুখার মসলিম হাদিসা রসুল বিস আবি আল বারাবিন আজিব রাজি আল্লাহ তিনি বলেন আমাদেরকে রসুরুল্লাহটি কাজের নির্দেশ দিয়েছেন ষাটটি কাজ করার হুকুম দিয়েছেন প্রথম ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যেতে বলেছেন ও ইত্তিবাইল জানাইস কোন ব্যক্তি মারা গেলে তারা জানাজাই শরিক হতে বলেছেন অতস্মিত আতিস এবং যে ব্যক্তি হাসি দিবে হাসি দেওয়ার পর যদি সে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার প্রতি বলতে হবে এর হামু কাল্লা এটা বলা আজিব ন এবং দুর্বল মানুষদেরকে সহযোগিতা করতে হবে দুর্বল এবং কমজোর মানুষকে সহযোগিতা করতে হবে ও আউল মাজলুম মাজলুমের মদত করতে হবে মাজলুমকে সাহায্য করতে হবে ওয়া ইফসা ইসালাম সালামকে সম্প্রসারিত করতে হবে সালামকে সম্প্রসারিত করতে হবে ও ইবরার ইল মুকসিম এবং যে ব্যক্তি কসম খেয়েছে তার কসম পূর্ণ করতে সহযোগিতা করতে এই ষাটটি কাজ সম্পর্কে আল্লা নবীসালাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই ষাটটি কাজ করবে আর এই ষাটটি কাজকে বলা হয় হকুকুল এবাদ হাক্কুল মুসলিম আলাল মুসলিম একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের এগুলি হক এবং দায়িত্ব একসঙ্গে থাকতে গেলে এগুলি পরস্পর একে অপরের দায়িত্ব আমাদেরকে আমল করে চলতে হবে মুসলিম তিনি বলেন বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হবে এবং পরিপূর্ণ মমিন হওয়া যাবে না যতক্ষণ তো পরস্পর মহব্বত না করা হবে আওয়ালা আদুল আল্লাহাবু তুম বাইনাকুম। तुम एकल सम्पर्केब ना जो आमटी जदि तुम्हारा करो तो तुम्हारे परस्पर मोहब्बत सृष्टि हो तुम्हें एमन काज सम्पर्के अवहित करब ना जे आमटी जी तुम्हारा करो तो तुम्हारा परस्पर एके अपर के मोहब्बत करबाई नोरा परस्पर सालाम प्रदान करो सालाम प्रचार करो সালামের প্রসার ঘটাও সালাম প্রসারিত করো তাহলে সালাম দেওয়ার মাধ্যমে মানুষের প্রতি মহব্বত সৃষ্টি হয় বাস্তবে এটাই যদি কোনো ব্যক্তির সাথে কারো শত্রুতা থাকে কেউ যদি কারোর উপর নারাজ থাকে সালাম করেন তার রাগ অনেক কমে যাবে আর যখন পরস্পর আমরা একে অপরকে সালাম করব তো সালাম তো এটি একটি দোয়া আসসালামু আলাইকুম আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আ রহমতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক বা বারকাতু আল্লাহর বরকত বর্ষিত হোক ওয়ালাইকুম আসসালাম সে আবার বলে আপনার উপরও আল্লাহর সালাম আল্লাহর রহমত আল্লাহর বরকত বর্ষিত হোক তাহলে দিনে যদি আমরা একশো জন মানুষকে সালাম দেয় তাহলে একশোটি দোয়াও তো আমি পেলাম কত সুন্দর সিস্টেম তো পরস্পর সালামের মাধ্যমে মানুষের মহব্বত বৃদ্ধি হয় তো হাদিস থেকে যেটা জানলাম সেটা হলেই যে জান্নাতে যেতে গেলে মমিন হতে হবে আর মমিন হতে গেলে পরস্পর মোহব্বত করতে হবে আর মহব্বত সৃষ্টি করার মাধ্যম হলোই সালাম سلامের মাধ্যমে محبت হবে মুমিন হবে তারপর আল্লাহ পাক জান্নাত দিবেন وان يوسف عبد الله بن سلام رضي الله عنه قال سمعت رسول الله صلى يقول ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخل الجنة بسلام رواه الترمذي وقال حديث حسن صحيح ابو يوسف عبد الله بن سلام رضي الله تبارك وتعالى আমি রসুসালামকে বলতে শুনেছি তিনি বললেন নাস। হে লোক সকল আফসু সালাম তোমরা পরস্পর সালাম প্রদান করো একে অপরকে সালাম দাও এবং তোমরা পরস্পর একে অপরকে খানা খাওয়াও ওয়াসিলুল আর হাম আত্মীয়তা বন্ধন ঠিক রাখো আত্মীয়তা বজায় রাখো আর তুমি ওই সময় সলাৎ আদায় করো যখন মানুষ শুয়ে থাকে অর্থাৎ তাহাজতের সালাত ফরজ সলা সেটা তো পড়তেই হবে এটা তো উপায় নেই কিন্তু আল্লা নবী ইসলাম বলেছেন যে ফরজ সলাতের পর যতগুলি নফল আছে এই নফলের মধ্য থেকে সবচাইতে উত্তম সলা সেটা হলো তাহাজতের সালাত আফজল সালাত বাদ ফরিদলা সালাতুল্লা ফরস্কৃত সলাতের পর সবচাইতে উত্তম সলাৎ উত্তম নামাজ হলো তাহাজতের নামাজ তো তাহাজতের নামাজের সময় কখন রাত্রির শেষ প্রহরে শেষ তৃতীয়াংশে এটার উত্তম সময় তো ওই সময় মানুষ শুয়ে থাকে তো এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন নেমে আসার পর আল্লাহ তালা সবাইকে ডাক দিয়ে বলেন আসে আলমিন মুস্তাক ফির আস্তাক ফিরহু আছে কেউ ক্ষমা চায়নেওয়ালা আমার কাছে ক্ষমা চাহি ক্ষমা করে দেব তো সেই মুহূর্তে যদি মানুষ মানুষ শুয়ে আছে আর সে দাঁড়িয়ে যখন সলাচাদাই করবে তাহলে এটা একটি উত্তম কাজ ভালো কাজ আল্লাহ নি বললেন যে এই কাজটি তোমরা করো এই সব কিছু করতে যদি পারো সালাম প্রদান করতে পারো মানুষকে খাওয়াবে আত্মীয়তাবন্ধন ঠিক রাখবে এবং মানুষ যখন শুয়ে থাকে তখন তুমি চাহাদবে সাল নিরাপদে জাননাতে প্রবেশ করবে সোহানাল্লাহ এই কয়টি কাজ করতে পারলে নিরাপদে জান্নাতে প্রবেশ করানো যাবে সোমবার ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে বাকে আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ আমি আপনারা দেখছেন উইটনেস ডাক আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক bin তোফাইল বিনজিব কাপ তিনি বলেন যে আব্দুল্লাহ বিন অমর দোকান করে নে বাজারে গেলেন ফাকুল তুল্লাহ আমি ওনাকে বললাম মাখ বাজারে কি করতে যাবেন ওয়ান তালা তাকিফ আলাল ভাই আপনি কোনো বেচা কাছেও দাঁড়ান না ওলা তাস কারো দামও জিজ্ঞাসা করেন না ওলা তাসুমি হা কারো সঙ্গে লেনদেনও করেন না ওলা এবং বাজারের কোনো বৈঠকেও আপনি বসেন না তো কেন বাজারে যাবেন কিছুই তো করেন না আপনি দেখি ও আকুল বলছেন আমি বললাম ইজলিস বিনা হা হুনা হাসিনে আবার সালাম আমরা সকালে বাজারে আসে আমি শুধু সালাম দরজার জন্য আল্লাহ যার সঙ্গে সাক্ষাৎ তাকে সালাম দেওয়ার জন্য বাজারে এসে মানুষ আসে বেচা কেনার জন্য আর আমি আসি সালাম প্রচার করার জন্য তো বাজারে যত মানুষ আসতেছে আমি তাকে বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারা বলছে ওয়ালাইকুম সালাম মরহামতাল্লাহ হেবর খান তাহলে কত দোয়া লেনদেন হচ্ছে তো এই ফজিলত যে উনি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারে ঘুরে ঘুরে এ সালাম প্রচার করতেন তাহলে বুঝে আসলো সালাম নিজেও করতে হবে এবং এ সালামটাকে প্রচারও করতে হবে মানুষের মধ্যে এর পরের যেটা পরিচ্ছেদ সেটা হলো বাবু কাইফিয়াতে সালাম সালামটা কীভাবে করব। লেখক বলছেন মানে বহু বচন শব্দ ব্যবহার করবে আসসালাম আপনার উপর সালাম হোক কিন্তু সেটা না বল বলবে আসসালাম আপনাদের উপর সালাম বর্ষিত হোক তো একজন হলেও এই শব্দই ব্যবহার করতে হবে বহু বচন ওয়াকুল মুজিব আর উত্তর দানকারী সে বলবে আর প্রতি উত্তর বলবেন ওয়া আলাইকুম ওয়াও একটু বাড়িয়ে দিবেন। এরপরে হাদিস যেটা আসে সেটা হলে ওয়ান ইমরান হুসাইন হুমক ইসাল্লাম السلام عليكم فرد عليه ثم জালাস ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশারুন الله تعالی عنهما তিনি বলেন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে আসলেন এবং আছর পড়ল বললেন আসসালামু আলাইকুম কি বললেন আসসালামু আলাইকুম ফরাদা আলাইহি আল্লাহর নবী তার فقال يقول السلام عليكم ورحمه الله كي السلام عليكم ورحمة الله فرد عليه فجلس تنتا سلامের উত্তর দেন ওই ব্যক্তি বসে পড়ল فقال বলেন 20 ثم جاء اخر এরপর আরেকজন ব্যক্তি আসলো সে বলল السلام عليكم ورحمه الله وبركاته فرد عليه فجلس الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তর দেন এবং فقال الثلاثون আল্লাহ নবী বলেন তাহলে কেউ যদি বলে আসসালাম আলাইকুম তার দশ নেকি। আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বিশ নি আসসালামি ও বারাকাত পরিপূর্ণ সালাম হলো এই আসসালাম আলাইকুম আরহামি ওবরাকাত কত নেকি হল তিরিশ নাকি শব্দ বেশি নাকি বেশি শব্দ কুম নে কুম আবু দাউদ এবং তিরমিজাহাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান পর্যায়ে হাদা হা দা জিব্রিলাম আয়সা রাজি আল্লাহাল তিনি বলেন কাল আলী রসুল্লাহ আল্লাহ রসুলাম আমাকে বললেন হাদা দা জিবরিল এই যে এটা জিবরাইল সালাম তোমাকে সালাম প্রদান করল তোমাকে সালাম পাঠিয়েছে কালাক আয়সা বললেন কুল তু আমি বললাম ওরহমতুল্লাহি তার উপরও সালাম হোক এবং রহমত হোক এবং বরকত হোক সুহানুল্লাহ তাহলে এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা আসে সেটা হলে বুখারে মোসলিমি হাদিস যে সালাম ডাইরেক্টও দেওয়া যাবে অথবা সালাম কারোর মাধ্যমে পৌঁছানো যাবে যে আমার পক্ষ থেকে অমুককে সালাম দিন তো সেই ক্ষেত্রে আগে আসতেছে বলতে হবে ওয়ালাইকা ওয়ালাইলাম ওয়ালাইকা ওয়ালাইহালাম আপনার উপরও সালাম বর্ষিত হোক তার উপরও হোক যে সালাম দিয়েছে তার উপরও হোক আর যে সালাম নিয়ে আসছে তার উপরও হোক বোখারি মোসলিমা হাদিস সেটাকে বলতেন হাত যেন মানুষ সেই কথাটি বুঝতে পারে আর তিনি যখন কোন সম্প্রদায়ের নিকট আসতেন सल्लाम आल हिम साल तक तर तीन बार सालाम पेश करतें तो विषय पूर्वे एक दर्शी बुखारे हदि से उन्नी तीन बार सालाम कानुषेर संख्या बसि है अथवा सालाम दिए सालाम उत्तर सवार कासे ना सब कान पौछे किंतु मानुष जो कम है अथवा सालाम जो सब कान पहुंचे जाए सबा जो उत्तर दिए दे देखें एक बार सालाम दी जथेष وعن المقداد رضي الله عنه في حديثه الطويل قال كنا نرفع للنبي صلى الله من اللبن فيجيء من الليل فيسلم لا يوقد نايم و يسمع فجاء النبي صلى كما كانوا يسلم رواه مسلم المقداد رضي الله تبارك و تنارشت লম্বা হাদিস উনি যে কথাটি বলেছেন সেটা বলেই كنا نرفع للنبي من اللبن আমরা কখনো কখনো যে দুধ আমাদের মাঝে হাদিয়া হিসাবে আসতো তো সেটাকে আমরা পরস্পর ভাগ করে পান করতাম তো আল্লাহ নবী সালাম যেই অংশটুকু হতো সেটা আমরা ওনার কাছে পৌঁছাই দিয়ে আসতাম যে এটা আপনার অংশ ফায় উম আল্লাঈল উনি কখনো কখনো রাত্রিতে আসতেন আল্লা নবী দেরি করে আসতেন ফায়ুসাল্লিম তাসলি ইমান উনি এমনভাবে সালাম প্রদান করতেন লামান ওয়াস মাউলিয়া খাদান কোন ঘুমান্ত ব্যক্তির ঘুমের ডিস্টার্ব ভতনা কিন্তু জাগ্রত ব্যক্তি সালাম শুনতে পাতেন আস্তে যেগে আছে সে সালাম শুনতে পারবে আর যে ঘুমে আসে তার ঘুমের ডিস্টার্ব হবে না পাস্লাম ফা সাল্লামা কামা কানা কানাউসাল্লিম বলছেন ওই দিন আল্লাহ নবী ইসালসাল্লাম উনি আসলেন এবং এমন ওই যেভাবে সালাম করার নিয়ম সেইভাবেই উনি সালাম করলেন তো কাইফিএস সালাম আমি সালাম কিভাবে পড়বো তো প্রথম আরও শব্দ জানলাম কি কী শব্দ তারা সালাম করব এরপরে আমরা জানলাম যে কোনো ব্যক্তি যদি কাউকে সালাম পাঠায় তাহলে কিভাবে পাঠাবে আর এটা হলেই যেন ঘানন্ত ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি কেউ ঘুমাই আছে আর কেউ জাগ্রত আছে সে অবস্থায় তাহলে দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে কারো যেন ক্ষতি না হয় এবং যে জায়গায় আসে সাম শুনতে পারে এ বিষয়ে একটু করে সাম দিতে হবে ওয়ান আসমা বিন তিয়া আনা রসুলামসিদিম روحه ترمذی وقال حدیث حسن اسماء بنت عزیز رضی الله تعالی عنها تینি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে একদিন অতিক্রম করছিলেন মসজিদের পাশ দিয়ে একদিন অতিক্রম করছিলেন ওয়া উসবাতুম মিনান নিসায়ে কউদুল এবং মসজিদের পাশে কিছু মহিলা বসা অবস্থায় ছিলেন কিছু মহিলা বসা ছিল ফাআল ওয়া বিয়াদিহি بالتসलीम উনি হাতের সালামদুল্লিহি তো এখানে ওলামা ইকরাম বলছেন যে জামা আন্না ফি বাইনা ইশারাফি রীবাস অন্য আরেকটি রবায়তেতে আছে যে উনি আমাদের প্রতি সালাম পেশ করলেন তো সালাম যদি মুখে না বলে শুধু ইশারা করলে সেটা সালাম হবে না মুখে বলতে হবে আসতে আসসালামু আলাইকুম দূরে কোনো ব্যক্তি আছে তাকে সালাম আওয়াজ দিয়ে পৌঁছানো সম্ভব নেই তাহলে সেই ক্ষেত্রে মুখে সালাম বলতে হবে হাতে ইশারা করতে হবে যে সালাম দিলাম ঠিক এরকম মহিলা বা অনেক মানুষ সেখানে আছে তো আওয়াজ সবার কাছে পৌঁছবে না তো সেখানে মুখে সালাম বলে হাতের ইশারা দেয় যে সবার প্রতি সালাম হোক কিন্তু একজন ব্যক্তি সামনে আছে তাকে হাত এবং ইশারা দুটো দিয়ে সালাম দেওয়া ঠিক না শুধু মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং হাত দিয়ে ইশারা করা ইকুটি হলো ইহুদি নাসারাদের কাজ হাতের ইশারা এভাবে দেওয়া ঠিক নয় হ্যাঁ এই ক্ষেত্রে যেখানে মানুষ বেশি মানুষ সমবেত হয়ে আছে মহিলা আছে নিকুঁটরা দূর থেকে সালাম দিচ্ছে অথবা দূরে কাকে সালাম পৌঁছাতে হবে সেই ক্ষেত্রে মুখে বলবে হাতের ইশারা দেয়া সালাম করবে অন্যথায় এমনি পরস্পর সালামের ক্ষেত্রে হাত ইশারা চলবে না আবু উমামা রাজি আল্লাহাল তিনি বলেন রসুল্লাহ বলেছেন যে তোমাদের মধ্য হইতে ওই ব্যক্তি উত্তম যে সালাম প্রথমে করে সালাম প্রথমে যে করে সে উত্তম روى ابو داود و ابن جید ابو داود حدیث سیورنا করেছেন এবং ইমাম তিরমিজি حدیثটাকে হাসান বলেছেন وان ابي جريريل حزيمي رضي الله عنه قال اتيت رسول الله صلى الله عليه وسلم فقلت عليك السلام يا رسول الله قال لا تقول عليك السلام فان عليك السلام تحیۃ আবি জুরাই আল হুজাই মির আল্লাহ তিনি বলেন আমি রসুলের নিকটে আসলাম তো আমি বললাম আলাইকা কি বললাম আলাইকা বলেন না আলাইকা তা মাতা আলাইকা এটা মৃত্যু ব্যক্তির সালাম এটা আমরা আগেও শুনছি হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে জানলাম যে হাদিসের শব্দ যেটা সালামের আলাইকা সালাম আগে আলাইকা তারপর সালাম নিয়ে আসা ঠিক না বরং আসসালাম আলাইকুম সালাম আগে নিয়ে হবে আলাইকুম পরে নিয়ে হবে আর আলাইকুম আগে নিয়ে আসা আসসালাম পরে নিয়ে আসা এটা হলো মৃত্যু ব্যক্তিদের সালাম তো এই সালামের কৈফিয়া সালামের পদ্ধতি কি এ বিষয়ে আমরা জানলাম যে পরিপূর্ণ সালাম হলো আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত এটা নিজে পরস্পর একে অপরকে সালাম দিতে হবে এই পদ্ধতিতে আর কেউ যদি দূরেও হয় তাকে সালাম পাঠানোও যাবে এবং কোনো ব্যক্তি যদি সালাম শুনতে না পায় তাহলে একবার নয় দুই বার নয় তিনবার পর্যন্ত তাকে সালাম দেওয়া যাবে এরপরে এটাও জানলাম যে কোনো ঘুমান্ত ব্যক্তির কাছে যেয়ে যদি সালাম দিতে হয় তাহলে আওয়াজ আস্তে করে সালাম দিতে হবে যেন ঘুমন্ত ব্যক্তি না ওঠে আর জাগ্রত ব্যক্তি যেন শুনতে পায় এরপরে বিষয়টি জানলাম সেটা হলো মহিলাদেরকেও সালাম করা যায় এবং প্রয়োজনে সালামকে বোঝানোর জন্য হাতের ইশারা করা যেতে পারে বিশেষ প্রয়োজনে এরপরে এটাও জানলাম যে যে আগে দিবে সে উত্তম পরে দেওয়া উত্তম নয় এবং এটাও জানলাম যে আলাইকা সালাম বলা এটা ঠিক নয় সম্মত শ্রোতাও দর্শক মন্ডলে আমরা সালাম অধ্যায় আমরা আলোচনা শুনে আসতেছিলাম এরপরে যেটা আসবে সেটা হলো আদাবুস সালাম সালামের আদব কী নিয়ম কী এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বৈঠকে আলোচনা করব সে আলোচনা সোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রবিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত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 कौन सामान्य एकहार होते महामूल्यवान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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও जरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डॉलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री टाइम पाठिएमेल कर